ড জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতিনিসমল্লাহ রহমান আজকের এই অধিবেশনে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন ও সাই হাদিসের আলুকে আলোচনা করি যে বিষয়টি একজন মুসলিমের অপরিহার্য বিষয় ভালোভাবে সেটিকে জানা এবং বুঝা ও সেই অনুযায়ী আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুলায় মিন করিমে সোরাইফে একশত আট নম্বর আয়াতে তিনি ঘোষণা দিচ্ছেন রিল্মদ সালি এর মাধ্যমেই তারা দিয়ে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি বলে দাও হাদ এটি হলো আমার পথ এটি আমার মত এটি আমার তরিকা এটি আমার পদ্ধতি কি সেটি আদরি আলা বসির আমি আল্লাহর দিকে আহ্বান জানাই আলা বসিরতিন বিচক্ষণতার সাথে সঠিক প্রমাণ ও এলিনের সাথে আনা আমি নিজেই এবং যারা আমার অনুসারী তারাও একইভাবে বিচক্ষণতার সাথে সঠিক জ্ঞান বিজ্ঞান প্রমাণের সাথে তারাও আল্লাহর পথেই আহবান জানায় সুবহানি মুশরিকিন আর সেই মহান আল্লাহ রাবুলি আলমিনের পুত্রতা বর্ণনা করছি আর এ ঘোষণা দিচ্ছি এ আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ রাবুলি আলমিনের প্রতি দাওয়াত দেওয়ার কথা আল্লাহ রাবুল্লাহ আলামিনের দিনের প্রতি দাওয়াত বা আহবানের কথা মূলত অন্য আয়াতে আল্লাহ রাবুলি আলমিন এ দাওয়াতের মর্যাদা গুরুত্ব তাৎপর্য কত সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ বলেন মিনাল ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা আর অধিক সুন্দর হতে পারে পৃথিবীর সকল ক্ষেত্রে সকল স্তরে সকল সময়ে সকল পরিবেশের জন্য ওই ব্যক্তির কথাই হলো সুন্দর অধিক উত্তম যে ব্যক্তি কি বলে দা ইল্ আল্লাহর পথে আল্লাহর দিকে সে আহ্বান জানায় মিনাল এবং নিজে ঘোষণা দিয়ে যে আমি একজন মুসলিম আল্লাহ রী আনুগত্যশীলদের অন্যতম আমি একজন ওয়া আমি এবং নিজে সৎকর্ম করে এবং এই ঘোষণা দেয় প্রিয় দিনী ভাই আমার আসুন তাহলে দাওয়াত আমরা জানছি আল্লাহ রাবুল আলমিনের পথে দাওয়াত দেওয়া এটি একটি ইসলামীয় অন্যতম এবং বড় ধরনের ফজিলতপূর্ণ ও মর্যাদাশীল একটি কাজ একটি বরং প্রতিটি নবী ও রাসুলদের একইভাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদেরকে একই নীতিতে একই দায়িত্ব দিয়েই তিনি প্রেরণ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন করানুল ক্যারিমে নবী এবং রাসুলদের চিত্র যখনই তাদের কর্মসূচির চিত্রগুলি যখনই তুলে ধরেছেন তারা কিভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পথে দা দিলেন সে বিষয়গুলি তুলে ধরেছেন আসুন এ দা আওয়াত আমরা শুনছি আমরা জানলাম নবী সাল্লাম অন্য আরেক তিনি বলছেন যদি একটি মানুষকেও হেদায় দান করেন তাহলে তোমার এই কর্মটি হবে অসংখ্য অগণিত লাল মূল্যবান উঠের চেয়েও তোমার এই কর্মটি হচ্ছে অধিক মূল্যবান অধিক ফলপ্রসূ ও অধিক মর্যাদাশীল সুতরাং আমরা কোরআন ও হাদিস অভয়ের আলোকে জানলাম যে ইসলামে দাওয়াত একটি অন্যতম ফজিলতপূর্ণ একটি মর্যাদাপূর্ণ আবাদত এবং মর্যাদাপূর্ণ একটি প্রতিটি মমিন মুসলিমের কাজ অতএব একজন মমিন মুসলিমকে অবশ্যই কর্তব্য হলো তাকে ইসলামের প্রতি এ দাওয়াত দিতে হবে এ দাওয়াত তাকে পালন করতে হবে কারণ প্রতিটি মমিন মুসলিমের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এ দাওয়াত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই উম্মাহ মুহাম্মাদীর ক্ষেত্রে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিলিন নাস তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত উখরিজাতিলিন নাস মানুষের জন্যই তোমাদের সৎ দিকে আদেশ দিবে সৎকর্মের দিকে উপদেশ দিবে সৎ কর্মের পথ দেখাবে এবং মানুষকে তোমরা অশ্লীল অন্যায় অপকর্ম থেকে সবসময় বিরত রাখবে এটি হচ্ছে ইসলামে আল্লাহ রাবুলি আলামিন এ উম্মের একটি অন্যতম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন অচেব এ উম্মাত ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণকর ওম্মাত ততক্ষণ পর্যন্ত তারা মঙ্গলময় যতক্ষণ তাদের মাঝে এ বৈশিষ্ট্য থাকে তা হল ভালো কাজের দিকে তারা দাওয়াত দিবে এবং খারাপ থেকে তারা বাধা দিবে খারাপ থেকে তারা মানুষকে বিরত রাখবে প্রিয় দিনী আমার আমরা অবগত হলাম যে ইসলামী দাওয়াত এর বিশাল ফজিলত রয়েছে বিশাল গুরুত্ব তাৎপর্য রয়েছে কিন্তু আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে অস্পষ্ট থেকেই যায় আজকে আমরা যে দাওয়াতি কাজ করছি না তা নয় দাওয়াতি কাজ করছি সকল দল সকল মত সকল তরিকা বা ইত্যাদির অনুসারীরা সকলে আমরা দাবি করছি যে আমরা দাওয়াতি কাজ করছি আমরা মনে করবো আসলে প্রকৃতপক্ষে নাবী সাল্লাহ আলী এবং পূর্ববর্তী রাসুলগঞ্জ ও আল্লাহ রাবুল্লা আলমিনের বিধিবিধান অনুযায়ী দাওয়াতি কাজে আমাদের একটা বড় ধরনের রয়েছে যেই ঘাটতির কারণে আজকে আমরা ইসলাম পালন করলেও একদিক দিয়ে আমরা দাবি করছি আমরা মমিন মুসলিম অপরদিকে আমরা শেরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আমরা শেরকের ভয়াবহ পরিণতির সম্মুখীন হচ্ছি সুতরাং এত দাওয়াত থাকা সত্ত্বেও মানুষ আজকে শের থেকে বিরত হচ্ছে না শের থেকে মুক্ত হচ্ছে না এর কারণ কি আমরা এর কারণ উল্লেখ করতে গিয়ে বলতে পারি যে আসলে আমাদের দাওয়াতের ক্ষেত্রে একটি বড় ধরনের ত্রুটি রয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও দাওয়াত এই বিষয়ে একটি বড় ধরনের আমাদের দুর্বলতা রয়েছে একটি ঘাটতি রয়েছে যার কারণে আমরা দা দিচ্ছি এরপরেও যাদেরকে দিচ্ছি বা যারা দিচ্ছি সকলেই যেনে নিতে হবে সেটি হচ্ছে নাবিরাসুলদের তাদের দাওয়াতি পদ্ধতি কি ছিল কিভাবে তারা দাওয়াত দিলেন কোন বিষয়টি তাদের মূল টার্গেট ছিল এবং কোন বিষয় তারা সর্বপ্রথমে শুরু করতেন এবং সব সময় সেই বিষয়টির গুরুত্ব দিতেন আমরা যদি এই বিষয়টি এই প্রশ্নটি সামনে রেখেই আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রা আলমিন আমি প্রতিটি উম্মাতের মাঝে রাসুল প্রেরণ করেছি যাদের মূল কর্মসূচি ছিল দুটি একটি হলো আনী আবুদুল্লাহ তোমরা তাগুত থেকে বিরত থাকো তাগুত কি জিনিস এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমরা বলতে পারিগুদ আল্লাহকে বাদ দিয়ে যারোই আবাদত করা হয় সেটি হলো তাগুত যার অপর নাম হল শির অর্থাৎ তাহলে এ আয়াত থেকে আমরা বুঝছি যে প্রতিটি নবী এবং রাসুলদের দা কর্মসূচির মূল দুটি লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি হলো মানুষকে আল্লাহ রাবুলি আলমিনের তাওদ মানুষকে আল্লাহ রবী আলমিনের একত্রবাদের দিকে দাওয়াত দেওয়া একত্ববাদের সন্ধান দেওয়া এবং একত্রবাদের সঠিক পরিচয় মানুষের মাঝে তুলে ধরা এবং সেই অনুযায়ী আল্লাহ রবুল্লা আলমিনের তৌহিদমুখী মানুষ করে নেওয়া অপরদিক হলো মানুষকে শের থেকে তাওহিদ বিধ্বংসী যেটি যে একইভাবে দেখা যায় নবী সাল্লামকে আল্লাহ রাবুল আলমীর নির্দেশ করলেন আল্লাহ বলছেন আপনি বলে দিন দিন। দিহি সাবিলি এটাই হল আমার পথ কি পথ আদাল আমি আল্লাহ দিকে আহ্বান জানাই আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহ রাবুলি আলমিনের দিকে দিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 कुरान महान सम्पदुर रहानी जीवन गड़ी जो विषय पूर्वे सुनल विषय गुरुत्वपूर्ण छोड़ो आल्लाब आलम दाव বরং আল্লাহ রাবুলি আলমিনের তাওদের প্রতি আল্লাহ রবুলিয়া আলমিনের একত্ববাদের প্রতি শের মুক্ত জীবনযাপনের প্রতি শেরক মুক্ত দিন পালনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এ বিষয়টি আল্লাহ রবুল আলমিন সোরা ইউসুফের যে একশত আট নম্বর আয়াত আমরা আলোচনা করেছি আয়াতটির অর্থ আমরা বলেছি সে আয়াতির মধ্যেই সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন হে রাসুল বলে দাও এটাই আমার পথ এটাই আমার পদ্ধতি এটাই আমার তরিকা এটাই আমার নিয়ম নীতি এটাই আমার জীবন ব্যবস্থা বা এটাই আমার আদর্শ তা কি আদর ইহ আমি আল্লাহর দিকে আহ্বান জানাই আল্লাহর দিকে আহ্বান অর্থ হলো আল্লাহ রবুল্লা আলমিনের তাওদের দিকে আল্লাহ রবুল্লা আলমিনের একত্ববাদ প্রতিষ্ঠার দিকে আল্লাহ রবুল্লা আলমিনের শেরক মুক্ত এবাদতের দিকেই তার দিন পালন শের মুক্ত দিন পালনের দিকেই আমি আহ্বান জানাই জেনে বুঝে সুস্পষ্ট প্রমাণের সাথে বিচক্ষণতার সাথে জ্ঞান বুদ্ধির আলোকে আলোকে আমি আল্লাহর পথে আমি দাওয়াত এবং যারা আমার অনুসরণ করে তারাও একইভাবে দাওয়াত দেয় অতএব এরপরেই আল্লাহ রাবুল্লাহ আলমিন আবার বলে দিচ্ছেন ওসুব হান আল্লাহ আরও পুত পবিত্রতা বর্ণনা করছে সেই মহান আল্লাহ আনা মিনাল ওয়ামিনশিন এবং আমি কখনো মুশ্রিকদের মধ্যে অন্তর্ভুক্ত নয় এটিও আল্লাহ যে আমি বৈশিষ্ট্যের তাহিদের দিকে দাওয়াত দিচ্ছি এক দ্বিতীয় শেষের দিকে তিনি আবার উল্লেখ করে দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন ওয়ামিন মুশ্রিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই অর্থাৎ নিজেকে তিনি শের থেকে যাবতীয় দিক থেকে অর্থাৎ আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমল আখলাকের ক্ষেত্রে আবাদত বন্দেগীর ক্ষেত্রে সকল বিষয়ে তিনি নিজে শেরক মুক্ত সে বিষয়টি তিনি আবার ঘোষণা দিচ্ছেন সুতরাং একজন ব্যক্তি যিনি দাওয়াজ দিবেন তিনি নিজে মানুষকে দাওয়াজ দিবেন আল্লাহর পথে আল্লাহর তাওহিদ মুক্ত দিনের প্রতি এবং নিজেকেও তিনি শেরক মুক্ত হিসেবে ঘোষণা দিবেন নিজেও সার্বিকভাবে শের যত রকমের শের বিষয় সেগুলি থেকে মুক্ত থাকবেন এটি হলো আল্লাহ রসুল সালাম সাল করি আল্লাহ তিনি নিজেই নন বরং তার পূর্বে যেটি আমরা আগেই আরেকটি বললাম যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সকল নবীর রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের তহিদদের প্রতি দাওয়াত দিয়েছেন এবং শের মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন নবীদের বিভিন্ন রাসুলদের বিষয়গুলি যদি আমরা একটু বিবেচনা করে দেখি যেমন আল্লাহ তিনি আল্লাহ রবুল্লাহ আলমিন ছাড়া তোমাদের জন্য আসলেই অন্য কোনো মাবুদ নেই তিনি একমাত্র মাহাবুদ সুতরাং তার আবাদত সম্পাদনের লক্ষ্যেই তোমরা একমাত্র তারই আবাদত করো সালে আলাইহিসালাম তিনি একই ভাবে বলছেন ইসালাতাম একই ভাবে বলছেন আল্লাহ রবী আলমিন সকল নবীদের সেই দাওয়াতি পদ্ধতিগুলিকে গুলিকে তুলে ধরেছেন করিমে যে তার দাওয়াত দিয়েছেন নিজের কোন দলের দিকে নয় কোনো মতের দিকে নয় কোন তরিকার দিকে নয় দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহ রা আলমিনের দিন আল্লাহ রা আলমিনের মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি তাওহিদের দিকেই মানুষকে দাওয়াত দিয়েছেন শুধু তাহিদ বুঝে না বুঝে বা শের থেকে মুক্ত না থেকেই দিন পালনের জন্য কখনো কোন নাবি এমন কি আমাদের আজকে যারা আমরা মনে করব। এটি কখনো নাবি সাল্লাই্লামের বা পূর্ববর্তী নাবি রসুলদের কোন আদর্শ নয় কোনো পদ্ধতি নয় কোন নিয়ম নয় কারণ এভাবে দাওয়াতের মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি আবার আমাদের অনুসারীরা যারা শের কি কথা যদি চিন্তা করি তিনি সর্বপ্রথম যখন মক্কায় তিনি দাওয়াত দিলেন তিনি বললেন তোমরা বলো আল্লাহ রাবুল্লাহ আলমিন সত্যিকার আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই অর্থাৎ সকল মাবুদকে বর্জন করে সকল মাহবুদের পূজা আল্লাহাদো এক্লাহাল্লাম যখন দিলেন তখন যারা স্বীকার করত যে আল্লাহ রাবুল্লাহ আলমিন স্রষ্টা তিনি রব তিনি প্রতিপালক এগুলি স্বীকার করার পরেও তারা দেখা গেল নবী সাল্লিসাল্লাম যখন তাদেরকে সেই শেরক মুক্ত হওয়ার পূর্ণ তাওহিদের দাওয়াত দিলেন তখন তারা রাসুল সাল আলী হোসাল্লাম এর শত্রু হিসাবে দাঁড়িয়ে গেল অতএব আসলে এই প্রকৃতপক্ষে ইসলামের দাওয়াত সেটি হতে হবে তাওহীদের বিষয়কে উল্লেখ করে এবং তাওহিদের দিকে দাওয়াত শুধু ইসলাম ইসলামের দাওয়াত নয় সে দাওয়াত হতে হবে আল্লাহ মুক্ত হয়ে ইসলাম পালনের দিকে আমরা যদি রসুল সাল্লাহ আলী হোসাল্লামের জীবনের বিভিন্ন অবস্থানগুলি লক্ষ্য করি যেমন রসুল সালাহ আলী হোসাল্লাম যখন মক্কা থেকে তিনি মক্কায় বিভিন্ন রকমের বাধা বিঘ্নতার সম্মুখীন হলেন বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হলেন তিনি মনে করলেন মক্কা থেকে বের হয়ে যদি আমি সেই তয়ে দিকে যাই হয়তো বা সেই মুক্তি সাল্লাহ আলাইহাল্লাম তিনি তয়েফের দিকে বের হলেন কিন্তু তয়েফ থেকে তিনি যেমনইভাবে বুক ভরা আশা নিয়ে তয়েফমুখী হলেন ঠিক তেমনইভাবে বা তার বেশি মক্কায় বহু রকমের তিনি বাধার সম্মুখীন হলেও गाए क्यों हाथ दी परि गाए क्यों हाथ तुलते क्यों आघात करते दावन कर बहुबाधा विपत्तर सम्मुखीन रक्त तयफा विचारित कर रसुल्लाह अलीम रहा आलमीन तबु कन्नी तरताउि दावत বরং তিনি তয়েব থেকে যখন ফিরলেন যে হাদিস এসেছে রাসুল সালী হোসাল্লাম এভাবে থেকে যখন ফিরলেন তিনি আরেকজন নিয়ে করলেন যিনি হলেন মালিকুল জিবাল জিবরিল বলছেন হে মোহাম্মদ সালু আলী হোসাল্লাম আমার সাথে যিনি এসেছেন তিনি হলেন মালিকুল জিবাল পৃথিবীর বুকে যত পাহাড় পর্বত রয়েছে সেই পাহাড় পর্বত নিয়ন্ত্রণের যারা দায়িত্বশীল তাদের যিনি নেতৃত্ব দেন তিনি হলেন আমার সাথে আপনাকে যারা আজকে এ তয়েবাসী আপনার সাথে এ আচরণ করল আপনি দিন তাহলে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রহমতুল্ল আলামিন তিনি বললেন তিনি চাইলেন না প্রতিশোধ নিতে বরং তিনি এমন একটি কথা উচ্চারণ করলেন তিনি বললেন যে না বরং ও আর তারা আমার সেই দাওয়াত শুনে নেই তারা মানে নেই কিন্তু আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসবেন যে শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের একত্রবাদের উপর তা উপর থেকে শুধু তাঁরকে লিপ্ত না। এই আশাই করলেন তিনি ব্যক্ত করলেন এ দিয়ে যেন বোঝালেন তিনি যে আসলে তিনি শুধুমাত্র তাও হিদের দিকেই মানুষকে দাওয়াত দিচ্ছেন বরং তিনি যখনই কাউকে দাওয়াতের জন্য কোন সাহাবিকে কোথাও প্রেরণ করতেন তাকেও একইভাবে বিষয়টি উল্লেখ করে দিতেন যেন তার সর্বপ্রথম দাওয়াত হয় আল্লাহ তাহিদের প্রতি ইসলামের অন্যান্য ভাবে এসেছে তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নবী সাল আলী যখন মহাজ রাদিয়াল্লাহ হুকে ইমানের দিকে প্রেরণ করলেন মাদ রাদি আল্লাহন হুকে দিকে প্রেরণ করলেই তিনি তখন তাকে যে দাওয়াতের নীতিমালা দিয়ে দিলেন সেই নীতিমালা গুলির মধ্যে অন্যতম ছিল তিনি তাকে বললেন তুমি যখন তাদেরকে দাওয়াত দিবে তোমার দাওয়াতের সর্বপ্রথম বিষয়বস্তু যেন হয় আল্লাহ রাবুল আল এর তাও তার একত্ববাদের সাক্ষ্য প্রদান সম্পর্কেই যেন তোমার এ দাওয়াত হয় সাহেবায় এসেছে সর্বপ্রথম যেন তোমার দাওয়াত তারা আল্লাহ কে জানবে যদি তারা তোমার তাহিদের দাওয়াত গ্রহণ করে নেয় তোমার আল্লাহ রাবুল্লা আলমিনের একত্ববাদের দাওয়াত গ্রহণ করে নেয় तुम्हार दावत ग्रहण कर नरपर तुम्हें त्याय दावे आल्लाब आलमीन तरबारात्रि चौबीस घंटा फाँच वक्त सालाद फरज कर दिए प्रिय दिनी भाईराम हदीस टीम एक बोझार चेषा कर रसुल सल अलीसल्लम बहु हदीस इसलमेर सबसे गुरुत्वपूर्ण विषय हलो सलाद क्यों रसुल सल्लाह अलहल्लम तालातर दिखे दावत देवर जन বরং বলেছেন যে সালাতের পূর্বে তাকে বললেন হয় যে আল্লাহ প্রতি যেন এ তৌহিদের দাওয়াত যদি তারা গ্রহণ করে নেয় তাদের তওহিদ যদি ঠিক হয়ে যায় তাদের আকিদা বিশ্বাস যদি ঠিক হয়ে যায় এরপরে তুমি তাদেরকে সালাতের দাওয়াত দিবে হাদিস থেকে আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে কোনো ব্যক্তির যদি তাওহিদ ঠিক না হয় তার আকিদা যদি ভুল থাকে আকিদা যদি সঠিক না হয় তার ইমান যদি সঠিক না হয় তাহলে তার সলাদ কোন কাজে আসবে না অনুরূপভাবে সালাদ জাকাত যত রকমের ইসলামের আবাদত রয়েছে সেই আবাদতগুলি কোনোই কাজে আসবে না যদি তাওহিদ এই তাওহিদ যদি কারো সংশোধন না হয় তাওহিদ যদি কারো ঠিক না হয় তাই আসুন আমরা যখন এই ইসলামের প্রতি মানুষকে দাওয়াত দেব আমাদের এ দাওয়াত হতে হবে সর্বপ্রথম আল্লাহ রাবুল্লাহ আলমিনীর তাওহেদের দিকে সর্বপ্রথম হতে হবে আমাদের এ দাওয়াত আল্লাহ রাবুল্লাহ আলমে এরপরে যখন এই মানুষের তাওহিদ ঠিক হয়ে যাবে মানুষের হয়ে মানুষের সঠিক সঠিকা গ্রহণ হবে তখনই আমরা ইসলামের অন্যান্য বিষয়গুলির প্রতি তাকে দাওয়াত দিব আমরা যেন সঠিকভাবে নিজেরা তাওহিদকে বুঝে নিজেরা আল্লাহর একত্রবাদকে বুঝে নিজেরা তাওহিদ মেনে চলতে পারি এবং মানুষকেও এ তাওহেদের দিকে দাওয়াত দিতে পারি মানুষকেও পথে পদ দেখাতে পারি মানুষকে ইমান বিধ্বংসী বাঁচতে পারি আল্লাহিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ ও সাল ওসসালামিক फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वाह तुम नामजात दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 इश्वे जनप्रिय होर मौलिक ज्ञान कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे देश पीस टी बांगल